রমাদান উপলক্ষে বিশেষ লেকচার সিরিজিমন আজকের আলোচনা রমাদানের শেষ দশ দিন নিয়ে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 ইবনে রজা ব্রাহিম আহুল্লাহ বলেন যে নবীজি সাল্লাহ বিশ দিনে স্ত্রীদের সাথে ইসলামে অনুমোদিত সবকিছুই করতেন আর শেষ রাতে উনি এতটাই ইবাদতে মগ্ন থাকতেন যে পরিবারের সাথে তার সম্পর্ক থাকত না চিন্তা করুন এই যদি হয় আমাদের রসুলুল্লা সাল্লা সাল্লামের ইবাদতে দৃষ্টান্ত যিনি আল্লাহ তালার আজাবের ভয়ে সব সময় ভীত থাকতেন এবং তার অতীত বর্তমান এবং ভবিষ্যতে সব কুণা ক্ষমা করে দেয়া হয়েছে এবং যিনি ছিলেন আল্লাহর সব থেকে কাছের মানুষ এবং পছন্দের মানুষ তাহলে আমাদের কি করা উচিত যেখানে আমাদের মাফ হবে কিনা তাই আমরা জানি না আমরা যদি আমাদের অনুসরণ না করি তাহলে সেটা হবে আমাদের নিজেদের সাথে প্রতারণা অন্তত রমাদানের শেষ দশ দিন আমাদের উচিত নবীজি সাল্লা আল্লাহি সাল্লামকে নিজেদের সাধ্য মতো অনুসরণ করা এটা নিজের প্রতি অবিচার করা হবে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 আপনার জন্য সেই ইবাদতই সবচেয়ে উপযোগী লাইলাতুল কদারে বেশ কিছু দোয়া আছে যা আমরা পড়তে পারি এই বিষয়টি নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ লাইলাতুল কদরের রাতে সারা রাত জেগে ইবাদতে মশকুল হয়ে থাকাটা নবীজি সাল্লা সাল্লামের সুনত সুতরাং আপনারা নিজেরা এবং নিজেদের পরিবার সবাইকে নিয়ে এই সুনতটুকু পালন করবেন ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের ইবাদত আপনারা রমাদানের শেষ দশ দিনই পালন করবেন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 যেমন এর আগের একটা পর্বে আমরা ভুলে যাওয়া কিছু শুনলার ব্যাপারে আলোচনা করেছি ইবনে মঞ্জির এবং শিহাব বলেন এটা খুব বিস্ময়কর যে মুসলমানরা ইতি ত্যাগ করেছে অথচ নবীজি সাল্লা মদিনায় আসার পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো এতেকাফ ত্যাগ করেননি আবু হারাই আনহু ও আয়সা আনহা থেকে আরো বর্ণিত আছে যে নবীজি সাল্লাহ আলাই্লাম মৃত্যুর আগ বছর পর্যন্ত ইতিকাফ করেছে তিনি রমাদানের প্রথম দশ দিনে ইতি করেছিলেন তারপর তিনি রমাদানের দ্বিতীয় দশ দিন ইতি করেছিলেন এবং তারপর তিনি রমাদানের শেষ করেছিলেন এবং তিনি শেষ দশ দিনে আমাদেরকে এটি করতে বলেছেন কিন্তু সাল্লা সাল্লামের সুন্না যা তিনি মৃত্যুর আগ পর্যন্ত করে গিয়েছেন প্রকৃতপক্ষে এটি রমাদান মাসে নবীজি সাল্লু আলাইস্লামের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তিনি কোনো কারণে এটি যখন মিস করেছিলেন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 এবং একটি নির্দিষ্ট সময় জুড়ে আল্লাহর নিকটবর্তী করে রাখে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 ইতিাফ অন্তর্কে পুরোপুরি আল্লাহর দিকে ফিরিয়ে নেয়ার জন্য একটা ট্রেনিং দুনিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে রমাদানের শেষ দশরাতে সর্বোচ্চ সৎ ব্যবহার করার চেষ্টা করুন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে আমরা কয়েকজন সালাফের কথা উল্লেখ করেছি আগে যৌবনে থাকতেই তারা বলতেন যে আল্লাহর ইবাদতের জন্য আমরা দ্রুতগামী ঘোরার মতো দৌড়াচ্ছি খেয়াল করুন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 ধরা যাক একজন চাকরিজীবী শেষ দশ দিন এতেকাফের নিয়ত করল এই অবস্থায় পাঁচ দিন পর তার অফিস থেকে জরুরি কাজের ডাক আসল এতে সে পাঁচ দিনের সব পেয়ে যাবে এরপর অফিসের কাজ শেষে ফিরে এসে সে আবার এতে কাপের নিয়ত করতে পারবে তবে এই ইতিকাফ আগের পাঁচ দিনের সাথে যোগ হবে না বরং নতুন ইতিকাফ হিসাবে গণ্য হবে সবচেয়ে ভালো দশ দিনই ইতেকাফ করা তবে কেউ চাইলে দশ দিনের কমও এতেকাফ করতে পারে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 অর্থাৎ একদিনের কিছু অংশই যথেষ্ট সাফি মজাহ অনুসারে সালাতে রুকু করার সময় মানুষ যতটুকু সময় ব্যয় করে সবচেয়ে কম সময় ঠিক রুকু করতে আমাদের কতটুকু সময় মিনিট রুকুর জন্য যথেষ্ট ইতি নিয়তে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন সেটাই ইতি কাপ এটা তিন মিনিট যেমন হতে পারে এক দিন দুই দিন এমনকি এক মাসও হতে পারে শুধুমাত্র মালিকি ফিকে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 এবং সে সময় আপনি ইতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি ইতে কফের পাবেন দুইজন ব্যক্তি একই সাথে মসজিদে প্রবেশ করে আর একই সময় বের হয় কিন্তু একজন এতে কাপের পাবেন আর অপরজন পাবেন শুধুমাত্র নিয়তের জন্য তবে এতেকাফের পুরোপুরি ফায়দা হাসিল তখনই হবে যখন আপনি দুনিয়াবি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর নিকটবর্তী হবেন মোবাইল সহ আর সবকিছু আপনি বাড়িতে রেখে যাবেন অতি প্রয়োজনীয় ব্যাপার ছাড়া আপনি দুনিয়াবীর সবকিছু থেকে নিজেকে আলাদা করে মসজিদে অবস্থান করবেন অবশ্য জরুরি অবস্থায় আপনাকে হয়তো দুনিয়াবি কোনো ব্যাপারে সময় দিতে হতে পারে সেটা ইসলামে অনুমোদিত ফেঁকে দৃষ্টিকোণ থেকে ইতি কাপ সুন ইবাদত যেমন তারাবি শুধু রমাদানের সুন্নত আর কিয়াম অর্থাৎ তাহাজ ইতি কফ সারা বছরের সুননত ইবাদত ইতি মসজিদেই হতে হবে কেউ কেউ বলেন যখন আমাকে একা একাই ইতি করতে হবে আমি আমার বাসায় আমার মতো করে একা একা এতে করব কিন্তু এভাবে এতেকাফ হবে না এতেকাফ করতে হলে অবশ্যই মসজিদে এতেকাফ করতে হবে আর এটাই এতেকাফের শর্ত নবীজি সাল্লাহ সাল্লামের স্ত্রী উম্মুল মিনগণ মসজিদে ইতেকাফ করেছেন যদি এতেকাফ বাসায় করা যেত তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার স্ত্রীদের বাড়িতে এতেকাফ করতে বলতেন আল্লাহ আল্লাহআ বলেন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 এভাবে আল্লাহ মানব মন্ডলের জন্য তার নিদর্শন সমূহ বিবৃত করেন যেন তারা সংযত হয় সুরাবাক একশো সাতাশি আল্লাহ তাহলে আরো বলেছেন আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম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 ইতিকাফের জন্য তোমরা রমাদান মাসের ২০ তম দিনে মাগরীবের সময় মসজিদে প্রবেশ করবে এবং রমাদানের শেষ দিনে মাগরীবের সময় মসজিদ ত্যাগ করবে ইতি নিয়ম ইতি জন্য ব্যক্তিকে অবশ্যই একজন মুসলিম হতে হবে ইতিকাফের কাপের সময় অবশ্যই মসজিদে অবস্থান করতে হবে এবং এর জন্য আপনার নিয়ত থাকতে হবে নারীদের ক্ষেত্রে ইতি জন্য স্বামী বা ওয়ালির অনুমতি লাগবে বিশেষ করে স্বামীর অনুমতি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 এর অনেক ফজিলত কিছু মসজিদে এমন সব কাজকর্ম করা হয় যা এতেকাফের আদবের খিলাফ সেক্ষেত্রে এই সকল মসজিদে ইতেকাফ করা হারাম যতক্ষণ নেই ততক্ষণ এটা নারী পুরুষ উভয়ের জন্য আয়সা রাদ আনহা বলেন নবিজি সাল্লু আলাই্লাম তাকে এবং হাসা রাদু আনহাকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন সহি আল বুখারি একবার নবীজি সাল্লাহ আল্লাহ মসজিদের মধ্যে অনেকগুলো তাবো দেখতে পেলেন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 তবে বেশিরভাগ আলেম এবং মজহাবি ইমামদের মতে আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তবে নারীদের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে তাদের অনুমতি আছে এবং তাদের ইতি করার ক্ষেত্রে আলাহ মিডিয়ার আলহামদুলিল্লাহ রেইনডো সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ ডব ডুড অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডুট ডট কম